উনি বলছেন যদি চো আমি বদরের যুদ্ধেও অংশগ্রহণ করতে পারি নাই এর কারণটা হলেই যে বদরের যুদ্ধটা হঠাৎ করে ঘটে গেছে যেহেতু আল্লাহ নবী সালাম কোরাইশদের ব্যবসায়ী যারা ছিলেন তাদের কাফেলাকে তিনি পাওয়ার জন্য বের হয়েছিলেন কিন্তু হঠাৎক্রমে সেখানে পরস্পর মুখোমুখি বদরের যুদ্ধ হয়েছে উনি বলছেন যে আমি যে বদরের যুদ্ধ থেকে পিষেছিলাম এ বিষয়ে আমাকে কেউ কোনো নিন্দার কথাও বলে নেই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 তখন আমি মনে করলাম যেহেতু আমার কাছে দুটা ছওয়ারি আসে আমি পরবর্তীতেও এই যুদ্ধের জন্য আমি বের হতে পারবো বা আমি একটু পরে বের হয়ে তাদেরকে পেয়ে নিবো তো সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাম এমন দিনও চলে আসলো যে সাহাবা এখরামদের যারা যুদ্ধে গিয়েছেন তাদেরকে নিয়ে ওই যুদ্ধের উদ্দেশ্যে রওানা হয়ে গেছেন আর কাহবেন মালিক সে বলছে যে আমি মনে করছি যে আজকে বের হব। আর না হয় কালকে বের হব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 যুদ্ধে যারা অংশগ্রহণ করেন নাই এরকম বহু মানুষ তারা আল্লাহ নবী সাসামের কাছে গিয়ে তারা ওজোর পেশ করলে। যে এই কারণে এই ওজরের কারণে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই তো কাববিন মালিক রাজি আল্লাহ তিনি বললেন যে আমি সেখানে এটা মনে করলাম যে আমিও ইচ্ছা করলে একটা ওজোর আল্লাহনবীর কাছে পেশ করতে পারতাম কিন্তু উনি বললেন যে না যেহেতু সত্যিকার আমার কোনো অজর ছিল না বিধায় আমি আল্লাহনবী সাস্লামের নিকটে আমি মিথ্যা কথা বলবো না তিনি কাববিন মালিক এবং হেলাল বিন ওমাইয়া এবং আরেকজন সাহাবি যার নাম হলো মোরারা বিন রবি আল আমারি তো এই তিন জন ব্যক্তি তারা কোনো ওজোর পেশ না করে। আল্লাহ নবী সালাম বললেন যে হে আল্লাহনবী সাহসালাম আমরা আসলে মূলত অলসতা করেই হোক আমরা এই যুদ্ধ থেকে পিছিয়ে রয়ে গেছি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 বাড়ির ভিতরে আবদ্ধ হয়ে পড়ল সে নিজে বলে যে আমি মসজিদে সলাৎ আদায় করতে যাই সেখানে কি বহু মুসলিমের সঙ্গে দেখা হয় বন্ধুবান্ধব প্রতিবেশী সবার সঙ্গে দেখা হয় কিন্তু কেহ আমার সাথে কথা বলে না যেহেতু শরীয়ত নিষেধ করে দিয়েছে উনি বলছেন এমন কি আমি যখন আল্লাহ নবী সালামের নিকটে সলাৎ আদায় করতে যাই তখন ওনাকে সালাম করি এবং দেখি যে সালামের উত্তরে ওনার হোঁটটা হিলছে কি না অর্থাৎ সবাই যখন তার কাছ থেকে বাইকট করেছে উনি বলছেন যে আমি বাজারে যাই সেখানে গিয়েও আমি কেহই আমার সাথে কোনো কথা বলে না এমন কি একদিন আমি বাজারে গিয়েছি তো সেখানে একজন ব্যক্তি যদি তো আমার সেখানে কোনো উদ্দেশ্য ছিল না আমি বাজারে গিয়েছি শুধু এর জন্য যে কিছু মানুষের সঙ্গে হবে দেখি তারা কিছু বলে কি না বা নতুন কোনো হুকুম নাজেল হলো কি না সে বলছে যে একজন ব্যক্তি খোঁজ করছিল এবং সে আমাকে একটা চিঠি দিল যেই চিঠিতে লেখা আছে যে পার্শ্ববর্তী একটা বিধর্মী দেশ থেকে তাকে একটা চিঠি লেখা হয়েছে সেখানে বলছে হে কাব তোমার প্রতি তোমার সাথীরা যে জুলুম করেছে সে সম্পর্কে আমি শুনেছি তো তোমার জন্য আল্লাহর জমিন কোন কম নাই তুমি ইচ্ছা করলে আমাদের কাছে ফিরে আসলে আমরা সম্মানের সাথে রাখবো এবং তোমারই কষ্ট করতে হবে না তো তখন কাব মালিক বললেন যে আগে একটা পরীক্ষা হয়েছে এই চিঠিটা হয়তো আল্লাহ পাক আমার ইমান পরীক্ষা করার জন্য আরেকটা পরীক্ষা আমার উপর নাজিল করে দেব উনি বললেন যে না আমার যেটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম এমন কি চল্লিশ দিন পর্যন্ত সকল মুসলমান থেকে উনি বাইকট করেছে ৪০ দিনের মাথায় যে আল্লাহ নবী সালাম একজন ব্যক্তিকে পাঠাই দিয়েছেন যে তুমি কাহ মালিককে বলে আসো বা এই তিনজনকে বলে আসো যে তারা যেন তাদের স্ত্রী থেকেও দূরে থাকে তারা জিজ্ঞাসা করলো যে আমরা কি তাদেরকে তালাক দিয়ে বলছে না তালাক নয় কিন্তু তাদের থেকে তাদের সঙ্গে মিলামেশা করতে পারবে না সেখানে হেলাল বিন উমাইয়ের স্ত্রী সে যে আল্লাহ নবী সাল্লামকে বললেন যে দেখো হেলাল বিন উমাইয়া সে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তার সেবার করা দরকার আর সেবা করার জন্য অন্য কেহ নেই বিধায় আপনি আমাকে তার থেকে ছিন্ন করেন না বরং তাকে সেবা করার সুযোগ দেন আল্লাহ নবী সাহা তাকে অনুমতি দিল কিছু লোক কাপ মালিক তিনি বলছেন কিছু লোক আমাকে বলছে যে আপনিও যে কোনো একটা ওজোর বলেন আল্লাহনবী সাল্লামকে হয়তো আপনাকেও অনুমতি দিতে পারে আপনার স্ত্রীর জন্য তো উনি বলছেন না আমি এটা নিয়ে আর যাব না কারণ তাকে হয়তো এই উত্তর দিয়েছে আমাকে যে কি উত্তর দেবে সেটাও আমার জানা নেই উনি বলছেন যে অতি কষ্টের সাথে এভাবে আমি পঞ্চাশ দিন পর্যন্ত আল্লাহ নবী সালাম তাদের কাছ থেকে সম্পূর্ণভাবে বাইকট করে সকল মুসলমান তাদের কাছ থেকে কথাবার্তা বলার নেই সমস্ত সম্পর্ক ছিন্ন করে এভাবে যখন পঞ্চাশ দিন হয়ে গেছে তখন কাববিন মালিক তিনি বলেন আমি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 তো কাব্যিন মালিক বললেন এবং আমি মনস্থির করলাম যে ব্যক্তি আমাকে এসে প্রথম সংবাদটি দিবে আমি তাকে তার আমার এই পরিধানের জামা তাকে উপহার হিসাবে দিবো আল্লাহ আকবার এই সাহাবি তালে কত বেশি খুশি হয়েছেন তো এমনভাবে সে বলছে আমাকে যখন এসে এই খবরটি দিল খবরটি পাওয়ার পর আমি সে সুক্রিয় আদায় করলাম এবং যে ব্যক্তি আমাকে প্রথমে খবরটা দিয়েছে আমি তাকে আমার জামাটি খুলে দিয়েছি এই মুহূর্তে একটি বিরতি এ বিষয়ে বাকি আলোচনা বিরতির পর আবার আপনাদের সামনে নিয়ে আসব আল্লাহ এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার কাফ।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 প্রতিদিন সন্ধ্যা 7:00 এ ও পুনঃসম্প্রচার দুপুর 2:30 এ বাংলাদেশে পিএসটিভি বাংলায় পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ হল আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি ফরজ সেটা হল সলা আমার জানার জন্য দেখুন রসুল সাল্লাইসাল্লামের সালাদ প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে বাংলায় আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি কাপ আিন মালিক এবং হেলাল বিন ওমাইয়া মোরারা বিন রবি এই তিনজন সাহাবীর যে তাদেরকে বাইকট করা যেটা ঘটনা এটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তো বলছিলাম যে কাব বিন মালিক রবি আল্লাহ তাল আনহু উনি ওনারে তৌবা কবুল হওয়ার সুসংবাদটি শোনার সাথে সাথে শেষ রত হয়ে গেছেন এমনকি যে ব্যক্তি তাকে পতন সংবাদ দিয়েছেন তাকে ওনার জামাও খুলে দিয়েছেন এরপরে উনি যখন আল্লাহ নবী সাহাশালামের কাছে সাক্ষাৎ করতে গিয়েছেন তখন আল্লাহ নবী সাহসালাম মসজিদে বসা অবস্থায় ছিলেন এবং ওনাকে দেখে উনি মুস বসলেন হাসলেন এবং কাহাব্বিন মালিক রাজা আল্লাহ তালহ ওনাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী সালাম এই যে তৌবা আল্লাপা কবুল করেছেন এবং আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে যে সম্পর্কে আল্লাপাক আয়াত নাজেল করেছেন ও আলসাল জমিন প্রশস্ত হওয়ার পরেও যেহেতু সকল মানুষ তাদের কাছ থেকে বাইকট করেছে সেই জন্য তারা যেন মনে হচ্ছে যে এই দুনিয়াটা আমাদের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে অত্যন্ত কষ্টের জীবন তাদের জন্য হয়ে গেছে উনি বলছেন এই জীবন থেকে যে পরিত্রাণ লাভ করলাম তো এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইসলাম বলেছেন যে আসলে তোমাদের তৌবার এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়েছে আল্লাহ আকবার এরপরে ওই কাবিন মালিক বলেন যে আমি এত বেশি খুশি হলাম যে এত বেশি খুশি যে আমার সম্পর্কে আল্লাপাক কোরআনে মাসিদের মধ্যে আয়াত নাজিল করেছেন ও আল্লাহ সালিনা হল্লিফু হত্যা ইদা দ আলি হিমুল রহবত এই ইতিহাসটা ইমাম নবাবী রহিমাহুল্লাহ উনি এই তৌব অধ্যায় নিয়ে আসছেন এবং উনি সাব্যস্ত করে দিয়েছেন যে গুনা যে ধরনের হোক না কেন কোনো ব্যক্তি যদি খালেসভাবে তৌবা করে তাহলে আল্লাপাক তার তৌবা কবুল করেন যদি আল্লাহ তালা কখনো মানুষদেরকে পরীক্ষা করেন যে তার ইমান সত্যিকার কতটুকু মজবুত মালিক এবং তার সাথে আরও তার দুজন সাহাবি এরা পরীক্ষায় পাশ করেছে আল্লাহ আল্লাপাক তাদের তৌবাকে কবুল করেছেন আমাদেরও উচিত আমরা যেন কোনো ক্ষেত্রে তৌবা থেকে পিছিয়ে না থাকি যখনই কোনো গুণা হয়ে যাবে সঙ্গে সঙ্গে যেন তৌবা করার চেষ্টা করি এ বিষয়ে আর হাদিস যে হাদিসটি আবু নুজাইদ ইমরান ইবনুল হুসাইন আল হুজাই রাজি আল্লাহ আনহুমা তিনি হাদিসটি বর্ণনা করেছেন জোহাইনা কবিলার একজন মহিলা আতাত রসুর আল্লাহি সাল্লাহ সাল্লাম সে আসলো আল্লাহ নবী সাল্লা সাল্লামের নিকটে ওয়াহিয়াহুব্লা মিনা জিনা সে গর্ভবতী হয়েছিল বেবিচারির কারণে অর্থাৎ জিনা করেছে বেবিচারি কাজ করেছে এবং পেটে বাচ্চা চলে আসছে বলছেন আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি আসব তো হাতদার মানে আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি শাস্তিটা কি আল্লাহাক বলছেন আজ নিয়ানি ফজরিদুকুল্লা ওয়াহেদিম মিনহুমা মেয়ালদা কোনো অবিবাহিত পুরুষ অথবা নারী যদি কেউ জিনা করে তাহলে শরীয়তের বেদান হলেই একশোটি ব্যথাঘাত তাকে করতে হবে আর যদি বিবাহিত কোনো পুরুষ নারী কেউ যদি জিনা করে তাহলে তাকে পাথর মেরে তাকে হত্যা করে দিতে হবে তো এই মহিলাটি বিবাহিতা ছিল এবং সে বলেছে অন্যায় হয়ে গেছে কিন্তু তার অন্তরে প্রেরণা জেগেছে যে আমি কিভাবে এই গুণা থেকে মুক্ত হতে পারি আল্লাহ নবীকে বলছেন যে আমি অন্যায় করেছি আমার উপর হাত কায়েম করুন আমাকে শাস্তি দেন আমাকে পবিত্র করুন তার যারা বলি ছিল অভিভাবক ছিল আল্লা নবী তাদেরকে ডাকলেন এবং বললেন যে বলছেন আহসিন ইলাইহা তোমরা এর সাথে ভালো আচরণ করো সদ আচরণ করো ফঈদা ওয়াজাদ তিনি এ যখন বাচ্চা প্রসব করবে তারপরে তুমি তাকে নিয়ে আসো এখানে শরীয়তের বিধান কেউ যদি বেবিচারি কাজ করে কেউ যদি জিনাহা করে তাহলে অন্যায় সে করল কিন্তু তার পেটে যদি আল্লাপাক বাচ্চা দেন তাহলে সেই নিষ্পাপ বাচ্চার কোনো অপরাধ নেই বিধায় আল্লাহ নবী বললেন যে তুমি অপেক্ষা করো বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত বাচ্চা প্রসব হলে তারপরে তুমি আমার কাছে এসো ফা ফলা ফা আমার নাবিকাম ফা সুদ্দত আলিহা সিয়া সুম্মা আমার ফা রুজিমাত বলছেন সে যখন এসেছে তখন আল্লাহনবী সালাম তাকে তার শরীরের উপরে কাপড়টা শক্ত করে বাঁধার পরে সাহবা এখরামকে হুকুম দেওয়া হয়েছে যে তোমরা তাকে পাথর মেরে তাকে হত্যা করো অন্য রেওয়ায়তে এসেছে বিস্তারিত ঘটনা সেটা হলেই যে আল্লাহ নবী সাহাশালাম ও যখন বাচ্চা প্রসব হয়েছে তখন ও ছোটো শিশু বাচ্চা নিয়ে আল্লাহনবীর কাছে এসেছিলো তো আল্লা নবী বললেন এটা তো ছোটো বাচ্চা একে দুধ পান করানো দরকার তুমি একে নিয়ে ফিরে যাও বাচ্চাটি যখন বাড়তি খাওয়া শিখবে তখন তুমি নিয়ে চলে আসো তো এই মেয়েটি জানে যে আমার এই বেবিচারের শাস্তি হলোই মৃত্যুদণ্ড কিন্তু সে মৃত্যুকে ভয় করছে না সে ভয় করছে গুনাকে যে এত বড় গুণাহ নিয়ে আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না তাহলে ওই মহিলাটি যখনই বাচ্চা একটু বাড়তি খাওয়া শুরু করেছে তখনই ওই বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী সালামের কাছে যখন আসছেন আল্লাহ নবী সালাম ওই বাচ্চাটি কোনো একজন সাহাবিকে তার দেখাশোনা দায়িত্ব দিয়ে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে পাথর মেরে সাংসার করতে হত্যা করে দিতে বলছেন সে যখন মারা গিয়েছে সুম্মা সাল্লা আলাইহা বলছেন আল্লাহ নবী সালাম তার জানাজার সলাতে জন্য দাঁড়িয়েছেন জানাজা সলাতে আদায় করবেন ফল অমর অমর রাজি আল্লাহ তিনি বললেন তুসল্লি আলাইহা রসুল্লাহ ওকাদ জানান হে আল্লাহ নবী সালাম আপনি তার সলাতে জানাজা পড়বেন অথচ সে একজন বেবিচারী জিনা করেছে আর আপনি তার জানাজায় দাঁড়াচ্ছেন الله نمی بول لن لقد تابت توبتا لاؤ قسمت بين سبعين من أهل المدينة لا واسعاتهم عمار تمي اكوتا بول چو جا امي اك جن بيبیچاري جنازائي دالاشي تای تمي اتاك تومي خراب مني کر چو عمار سنين اخو اي محل امون خالص توبا كوري چه انتور خالص توبا كوري چه جا اي توبا تي যে এই তৌবাটি যদি মদিনার সত্তর জন ব্যক্তির মাঝে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সত্যের নাজাতের জন্য এই একটি তৌবাই যথেষ্ট আল্লাহ তারপরে বলেছেন হাল মিন আন এর চেয়ে উত্তম কে হতে পারে যে তার নিজের জান উৎসর্গ করে দিল অর্থাৎ নিজের জান পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবান করতে দ্বিধাবোধ করল না তার শুধু একটাই আশা যে আমি যে অন্যায় করেছি অন্যায়টা যেন আল্লাহ ক্ষমা করে দেয় হে অমর তুমি যাকে ধিক কার দিচ্ছ এই ব্যক্তি আল্লাহর কাছে অতি বেশি নিকটে অতি বেশি প্রিয় এই হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হল এই যে বেবিচারীর শাস্তি কী যেটা আপনার সামনে বললাম কোনো অবিবাহিত পুরুষ এবং নারী তারা যদি কেউ বেবিচারি করে একশোটি ব্যথাঘাত করতে হবে আর বিবাহিত পুরুষ বা অবিবাহিতা নারী এরা যদি কেউ জেনা করে তাদেরকে হত্যা তাদের মৃত্যুদণ্ড তাদের সর্বশেষ আদেশ থেকে প্রমাণিত তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে মমিন ব্যক্তি যদি কোনো অন্যায় করে বাসে কোনো গুনা করে বাসে সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে ডাকে এবং আল্লাহকে বলে আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে এই ব্যক্তি আল্লাহকে স্মরণ করেছে এবং মৃত্যুদণ্ড শাস্তি জানার পরেও আল্লাহ নবী সাসামের কাছে এসে শাস্তি চেয়েছে এটাই নিয়ম যে দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট কিন্তু আখেরাতের জাহান্নামের কষ্ট এর চেয়ে অনেক বেশি যার জন্য এই সাহাবিয়া এই ব্যক্তি নিজের জান দিয়েছে যেন আখেরাতের জাহান্নাম থেকে মুক্তি পায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এটাও জানলাম যে গুনা যত বড়ই হোক না কেন কোনো ব্যক্তি যদি খালিসভাবে আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি বলেছেন সত্তর জন ব্যক্তির মাঝে তোবাটি যদি বন্টন করে দেওয়া হয় তারপরেও আল্লাহ পাক মাপ করে দিবেন যদি চো আল্লা বলেছেন নিশ্চয় তোমরা জিনার নিকটেও যেও না জিনা করোনা বেবিচারি করো না এটা তো নির্দেশ বেবিচারের কাছেও যায় না হু কায়না সাবিলা নিশ্চয় এটা একটি অন্যায় কাজ এটা একটি আল্লাহকে ক্রোধ আল্লাহকে রাগান্বিতকারী কাজ এবং এটা একটা খারাপ পথ বিধাই জিনা কাছে যেত আল্লাপাক নিষেধ করেছেন কিন্তু এই নারীর দ্বারা জিনা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ মাফ করে দিবেন এজন্য হে মুসলিম ভাই গুনা যতই বড়ো হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। এর পরে যেটা হাদিস সেটা হলেই হাদিসটি রেওয়ায়ত করেছেন ইবনে আব্বাস এবং আনাস রাজি আল্লাহ তালা আনহুমা উনি বলছেন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 এটা একমাত্র কবরের মাটি ছাড়া অন্য কোন জিনিস ভরাতে পারবে না তাব আর যে ব্যক্তি আল্লাহ কাছে তো করবে আল্লাহ তার তোবা কবুল করবেন এই কারণে এই এই হাদিসটি অধ্যায় যে আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ তারা তৌবা কবুল করবেন তো এই হাদিস থেকে যে জিনিসটা বুঝে আসলো সেটা হলেই মানুষের চাহাতের শেষ নেই তার চাহিদার শেষ নেই আল্লাহ যত দেখ না কেন সে আরো বেশি চাবে এই জন্য মানুষের উচিত الله پاك جاك جاك جاك تدوكم نيامت ديسي الحمد لله بولي الله شكري عدائك التحب ارپور جيتا حديث شده لئي عن أبي هرائة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يدحق الله سبحانه وتعالى إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة يقاتل هذا في سبيل الله فيقتل ثم يتوب الله على القاتل فيسلم فيستشهد মুত্তাফাকুন আলৈ সম্মানিত দর্শক মন্ডলী তায়ের সর্বশেষ হাদিস ইমাম নব্লা উনি যেটি নিয়ে আসছেন সেটি হলেই আবু হরিয়াল তিনি বলেন নিশ্চয় নবী করিম সাল্লা সাল্লাম তিনি বলেন ইয়দ হাকুল্লাহু সুবাহিন আল্লাহ তাল হাসেন দুই ব্যক্তিকে দেখে দুই ব্যক্তি কারা ইয়কুলু আহাদুহুমা আল্লাখার যে দুই ব্যক্তির ভিতরে একজন আরেকজনকে হত্যা করেছে আবার দুই জনই জাননাতে প্রবেশ করেছে একটু আগে শুনলেন হত্যাকারী এবং যাকে হত্যা করা যায় দুইজনেই জাহান্নাম আর এখানে বলছেন যে দুইজন লড়াই করেছে একজন আরেকজনকে হত্যা করেছে আবার দুইজনেই জাননাতে বলছেন ইকাতিলহাদাফি সাবির ফায়ুকাল তার ভিতরে একজনকে যে ব্যক্তি মুসলমান হয়ে কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে যে। शहीद हुए मारा गर जे काफे हत्या करक् सोमातुबल्लाह आल कल वही मुशरिक परवर्ती से आल्ला के कबूल कर मुसलमान हार पर से आरोध करते से शहीद हो गता जाके शहीद करो शहीद जाननाते जा व्यक्ति जे, जे काफेर मुसलिम के शहीद करक्ति परवर्ती मुसलमान हो সেও আবার শহীদ হয়েছে তাহলে দুইজনেই জান্নাতে তো এই দুইজনকে দেখে আল্লাতালা হাসেন তো এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলেই যে ইসলাম গ্রহণ করার পূর্বে যত বড়ই অন্যায় হোক না কেন ইসলাম কবুল করার পরে আল্লাপাক সবগুলি গুণা আল্লাপাক ক্ষমা করে দেন তো হে মুসলিম ভাই সংক্ষিপ্তভাবে যেটা বুঝলাম সেটা হলেই যে আল্লাহর কাছে তৌবাহ করতে হবে তৌবাহ করলে আল্লাহতালা খুশি হন तौबर माध्यमे आल्ला तला मानुषे तरह सकल गुणा माफ कर दें आसन बड़ गुणागारे बहु गुणा चलते फिरते सकाल सन्ध्या अनेक रकम गुणा सब्यस्त हो जाए यह सकल गुणा थे आल्लर का तौबा निजेके सम्पूर्ण भावे गुणामुक्त कर मृत्युबरण करते आल्ला पक जानके सेौफिक दान करें ये आजकल आलोचना এখানেই শেষ করছি আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউট রাউড বার্মিংহাম পাঁচ এক শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌর এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিসার সমাধান যে কোনো সময় যে কোনো জায়গায় শেখ বদরুদ্ তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন निवार सन्ध्या साढ़े पांच ट्रचारे पिस বাংলা মানবতা সমাধান রাহ আল রসুল সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলহ্লাম আমরা হাজাইল আমল বিষয়ে ফজিলুত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম সে আলোচনায় আমরা অবগত হচ্ছি যে অজু করলে